আলহামদুলিল্লাহ রবীলিন আমরা হাদিস শুনছি আমাদের জীবনে দুনিয়ার আকর্ষণ কমিয়ে আকারাত্মকি হওয়ার জন্য রাকায়কের হাদিস মানুষের মুখাপেকি হীন না আল্লাহর দিকে আসার জন্য এবং আত্মসম্মান নিয়ে চলার জন্য। এমন কোনো কাজ না করতে যা আত্মসম্মানে ব্যাঘাত ঘটে ব্যক্তিত্বের জন্য ক্ষতির কারণ হয়ে যায় এ প্রসঙ্গে যে মূল দিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল আপনাদেরকে আবার মনে করে দিচ্ছি সেই সহি আল বখারি হাজিজটিতে রাসুল্লাহ সাল্লাম যখন সাহাবায় আনসারি রমনার কাছে অনেকে আসলেন চাইলেন তিনি তাদেরকে দিলেন দিলেন দিতে থাকলেন দিতে থাকলেন শেষ হয়ে যাওয়ার পরে বললেন যে আরো থাকলে আরও দিতাম কিছুই রাখতাম না তবে তোমাদেরকে নীহত করি ওয়াইনহ মানে ইয়স্তাইফ ইয়ফু হুল্ল যে ব্যক্তি চায় নিজে আত্মসম্মান বজায় রাখতে আল্লাহ তালা তার আত্মসম্মান বজায় রাখবেন ওমানে এটা সববার ঈশ্বরের হুল্ল যে ব্যক্তি সবর করতে চায় আল্লাহ তালা তাকে সবর দেবেন ও মানে ইস্তাগ্নি ইউনিহিল্লা যে স্বাবলম্বী হতে চায় আল্লাগ্নি ইউগনিহিল্লাহ যে স্বাবলম্বী হতে চায় আল্লাহ তালা তাকে স্বাবলম্বী করবেন আন আতা সবর তোমরা এমন যেটাই আল্লাহ তা পক্ষ থেকে পাও যত পাও না তোমাদের আছে সবচেয়ে বড় যে পাওয়ার জিনিস সেটা হচ্ছে সবর সবরের চেয়ে বড় আর কোন পুরস্কার নেই আর কোন পাওয়া নেই এই মূল হাজিসের আলোচনা আমরা অনেকগুলো হাজির শুনেছি এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা বৃত্তির পরে আরেকটা জিনিস আলোচনা করেছি আমরা যে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 সুর আল আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তালা এসাদ করেন বলে তবে রজনা তাল জাহেরিয়াতে উলা তবে বের হয়েও না ঘোরাফিরা করো বাইরে এসে যেভাবে তোমরা জাহিলি জমানায় করেছ ইসলামকে কবুল করার পরে তোমাদের অন্যতম পর্দার ডিউটি হচ্ছে তোমাদের অন্যতম পর্দার ডিউটি হচ্ছে নিজের শরীরকে আবৃত করে রাখা এবং কোন সময় বাইরে আসলে পর্দা পুষে দিয়ে ভালো করে আসা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 আমাদের মহিলা সাহাবিরা রাস্তার এক পাশে দিয়ে এমন ভাবে হাঁটতেন যে কোন কোনো সময় রাস্তার পাশে যে ওয়াল ছিল অন্য বাড়ির ওয়ালের গায়ে ওনাদের কাপড় লেগে ঘসা লাগতো এভাবে ওনারা হাদিসকে আমল করেছেন বলেছেন যে পুরুষদের সংমিশ্রণ থেকে যত রকম দূরে থাকা যায় ওনারা ঠিক আমল করেছেন এরপরে আমরা দেখি যে এইভাবে যদি মানুষ আমল করে নিজের পর্দা পুশিদা থেকে শুরু করে লজ্জাস্থানের হেফাজত চোখের হেফাজত নারী পুরুষের অবাধ মেলামেশার হেফাজত তারপরে মানুষ যদি এই সমস্ত ফাহেসা কাজ থেকে নিজেকে দূরে রাখে তাহলে তার ভিতরে এফাত আসে আফিফ হয়ে যায় যে সমস্ত কাজ তার ব্যক্তিত্বকে গুল্লা তাল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ কাজ এগুলো অনেক বড় আমল চরিত্র নষ্ট হয় এমন কাছ থেকে দূরে থেকে অনেক বড় আমল এই ব্যাপারের কিছু হাদিস আমরা শুনি কিছু ঘটনা নবী এই ব্যাপারে কিছু হাদিস আমরা শুনি কিছু ঘটনা নবী করিম সাল্লি বা আমাদেরকে বলেছেন আরও উৎসাহিত করেছেন এই কাজগুলো আল্লাহর কাছে কেমন পছন্দ নিয়ে হয় একটি হাদিস আমরা সবাই শুনেছি সাব আতুল ইদুল্লাহ ফিদুল্লহিউম আল্লাহ ইল্লা সাত ধরনের লোক আছে কেমতের দিন আল্লাহ তালা তাদেরকে তার ছায় ছায়া দান করবেন আরসের নিচে ছায়া দেবেন যেদিন হাসরের ময়দানে আল্লাহ আরসের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না তারা কারা আল ইমামুল আদেল ন্যায় বিচারক শাসক ন্যায় বিচারক জাজ অথবা রুলার শাসক দুই নম্বরে সাহাবুন্সাহ ইবাদাতিল্লাহ ওই যুবক যার যৌবন কাল কাটিয়েছে আল্লাহ মেসাজেদ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 তার এলেম ভালো তার তেলাওয়াত ভালো তার নামাজ ভালো এই কারণে তার সঙ্গে আমার মহব্বত করতে মনে যায় দুইজনে আল্লাহর আসতে মহব্বত করেছে এইরকম ভালোবাসা ফিসাবিল্লা যদি হয় এই দুজনও আল্লাহর আসনীষে সায়া পাবে এরপরে হচ্ছে রাজুলন্দ ইমরা মানসাবিনাজ ইমর আত দাহাত জামাল ওই ব্যক্তি যার কাছে একজন মহিলা সুন্দরী মহিলা জওয়ান মহিলা এবং খুব উপরের তলার পজিশন পজিশনওয়ালা মহিলা তার সঙ্গে কিন্তু এমন সুযোগ পেয়েও সেই লোকটি বলে আমি আল্লাহকে ভয় করি আমি তোমার আহ্বানে সাড়া দিতে পারবো না সে লোককে আল্লাহ তালা আরও সামনে সে দান করবেন এই হাদিস এই কারণে আনা হয়েছে দান করবেন এই হাদিস এই কারণে আনা হয়েছে যে চরিত্রের আল্লাহ আল্লাহতালার কাছে বড়ো মর্যাদার বিষয় আর সর্বশেষ ছিল ওই সাত দলের হাদিসে রাজলুন জাকার আল্লাহ খাওয়িয়ান ওই লোক যে লোক আল্লাহ তালাকে কখন স্মরণ করলো আল্লাহর যে লোক আল্লাহ তালাকে কখন স্মরণ করলো আল্লাহর কথা মনে পড়ল আল্লাহর সম্মানে আল্লাহর মোহাবতে আল্লাহ তালার দানের কথা চিন্তা করে তার চোখ দিয়ে পানি দরদর করে পড়তে থাকলো একা একা আল্লাহর কথা মনে পড়ে চোখে পানি আসলো এই লক্ষ্য আমি যে জন্য হাদিসটা পেশ করলাম সেটা হচ্ছে যে নিজের চরিত্রের হেফাজত আল্লাহর কাছে এত বড় বিষয় আরও সে নিঃ ছায়া পাওয়া যায় যারা যুবক যুবতী তারা কিন্তু এই চরিত্রের হেফাজতের জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে কারণ এই সময়টা শয়তানের জন্য বড়ো মোক্ষম সময় মানুষের চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য এরপরে আমরা দেখি এরপরে আমরা দেখি চরিত্রের হেফাজত ইজ্জত আবরুর হেফাজত অনেক বড় মর্যাদার বিষয়ে আরেকটি হাদিসে এসেছে যে হাদিসে এতক্ষণ শুনলাম এটা বোকার সহি মুসলমে আহমদে এসেছে ওবাদ সালু বলেন ইদমান উলি সিদ্সিকুম আদমান লকমুল জাননা হে লোকেরা তোমরা তোমাদের নিজেদের মধ্যে ছয়টি জিনিসের আমল করবে ছয়টি জিনিসের গ্যারান্টি যদি দাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জানাতের গ্যারান্টি দেওয়া হচ্ছে কিছটি ছয়টি জিনিস উসদুকু ইদা হাদ্দ যখন কথা বলো সত্য কথা বলার চেষ্টা করো মিথ্যা কথা অ্যাভয়েড করো দুই নম্বর ও আউ ফু ইদা ওয়া আতুন কোনো কিছু ও আদাঙ্গ করো না কোনো প্রমিস করেছ কোনো কমিটমেন্ট করেছ কার সঙ্গে চুক্তি করেছ এটাকে ঠিক রাখো তিন নম্বর হচ্ছে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 ছয় নম্বরে কুফু আই দিয়ে হাতকে সংবরণ করে নাও হাত তাকে ব্যবহার করার ক্ষেত্রে সাবধানে থাকো কারো গায়ে অন্যায় ভাবে হাত চড়াও করে না কারো জিনিসপত্র চুরি করতে হাত দিও না তোমার হাতে যেন কোনো অন্যায় কাজ না হয় এই ছয়টি কাজ যদি কেউ করার গ্যারান্টি দিতে পারে আল্লাহ তালার কাছে তার জান্নাতের গ্যারান্টি আছে এখানেও আমরা দেখি হাতের ব্যাপারে চোখের ব্যাপারে লজ্জাস্থানের ব্যাপারে কথা বলার ব্যাপারে আমানতদারির ব্যাপারে এগুলো কোনো একটা লঙ্ঘন হয়ে গেলে তো লোকেরা মানুষের কাছে আল্লাহর কাছে আমরা আর আমাদের সেই ব্যক্তিত্ব থাকলো না আমাদের মান সম্মান আত্মসন্মান নষ্ট হয়ে গেল। আল্লাহ তালার কাছেও নষ্ট হয়ে গেল কাছেও নষ্ট হয়ে গেলো জান্নাতো হারিয়ে ফেললাম দর্শক মণ্ডলী আমরা একটা বিরতির দিকে এখন যাচ্ছি বিরতির পরে ইনশাল্লাহ আমাদের আলোচনা অব্যাহত থাকবে আবিল্লাহি তফিক আলোচনা অব্যাহত থাকবে আবিল্লাহি তফিক আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনে আসছি হাদিস শরীরভাবে আমাদের ব্যক্তিত্বকে মান ইজ্জতকে ইজ্জত আবরুকে আমরা হেফাজত করব। লজ্জাস্থানের হেফাজত চোখের হেফাজত মুখের হেফাজত এই সংক্রান্ত আরো কিছু হাদিস আমরা শুনবো এখন একটি হাদিস আমি নবী করিম সালাম থেকে শুনেছি তোমাদের কাছে হাদিসটি বলবো আমি হাদিসটি যদি শুধু একবার শুনতাম দুইবার শুনতাম গণতে গন্তে সাত পর্যন্ত বললেন যে শুধু শুধু সাতবারও শুনতাম তাও বলতাম না আমি এর চেয়ে অনেক বেশি বার ওনার মুক্তিকে শুনেছি এমন একটা হাদিস তিনি বলছেন তাহলে কত গুরুত্বপূর্ণ যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসই একাধিকবার বলেছেন এবং সাতবারের বেশি অনেক বেশি বলেছেন তো কোন কোনো সময় আমরা একটা হাদিস শুনলে মনে করি কি জানেন ওটা তো আমি তিন বছর আগে শুনে ফেলেছি আর দরকার নাই স্মরণ করিয়ে দেওয়ার আবার তিন বছর পরে যখন আবার পড়ি সব হান আল্লাহ অনেক আগে পড়েছিলাম আমি তো গাফেল হয়ে গেছি হাদিস আমল হয়নি এই জন্য আবার পড়তে হয় তো হাদিসে তিনি এজন্য আবার পড়তে হয় তো হাদিসে তিনি পড়লেন নবী করিম সাল্লা সাদ করেছেন যেটা সে করেনি সব গুণা করে ছাড়ছে তার কাছে কোনো অসুবিধা নেই করতে তারপরে আতুন এক মহিলা আসলো সুন্দরী মহিলা সেই মহিলা আর খুব ঠেকে গেছে তার পয়সার খুব দরকার এই লোকটা পয়সাওয়ালাও তার কাছে আসে কিন্তু আমি খুব বড় বিপদে পড়েছি কিছু পয়সার দরকার আমাকে একটু হেল্প করে সে তাকে ষাট দিন আর দিল সিক্সটি দিন আর এর বিনিময়ে সে তার শরীর ভোগ করবে তার ইজ্জত নষ্ট করবে মহিলা এমন ঠেকা ঠেকে গেছে তার কোনো উপায় নেই সে তার কারণে রাজি হয়ে গেল ফালাম্মা আহ আল্লাফ সহা এর তে আদাত ও বাকাত মহিলা কথা দিয়েছে কথা রাখতে গিয়ে যখন সে তার কাছে এসেছে সে নাজায়জ কর্মের দিকে অগ্রসর হয়ে গেছে মহিলা সমস্ত শরীর শেকিং করছে তার শরীরে কম্পন উঠে গেছে মহিলাটার এবং সে কান্না শুরু করে দিয়েছে তখন কেশেল বলল তাকে মা কিকে কী কে তুমি এরকম কান্নাকানি করছে কেন কি হয়েছে তোমার ঘটনা কি কারণ সে এরকম বহু মহিলার সঙ্গে এরকম আচরণ করেছে তার কাছে এগুলো কোনো ম্যাটার না কিন্তু এই মহিলা আছে তার কাছে এগুলো কোনো ম্যাটার না কিন্তু এই মহিলা অন্য ধরনের আচরণ করছে সে জিজ্ঞেস করল কামালান হেফাজত করেছি আমার সত্যের হেফাজত করেছি কিন্তু আজকে থেকে তোমার কাছে পয়সার জন্য এসেছি আজকে আমি ইজ্জত হারাচ্ছি আমার কষ্ট হচ্ছে আমার শরীর কাঁপছে আমার জন্য খুবই কষ্ট হচ্ছে আমি পারছি না আল্লাহর ভয় মহিলাকে কম্পন সৃষ্টি করে দিয়েছে আল্লাহর ভয় তুমি ঠিক আমার কাছে এসেছ আর তুমি এরকম অস্থির হয়ে গেলে আল্লাহর ভয় তোমাকে এভাবে পেয়ে বসেছে তুমি জীবনে আর কোনোদিন অন্যায় করি আর আমি যে সারা জীবনে এত অন্যায় করলাম কত অন্যায় কাজ করলাম কত অন্যায় ব্যবচারে লিপ্ত হলাম তাহলে আমার কি উপায় হবে তুমি ঠেকে এসে যদি তোমার এই অবস্থা হয়ে যায় যে তুমি সেই ভয়ে অস্থির তাহলে আমার কি ভয় করতে হবে না কত জীবন কারো কত সতীত্ব নষ্ট করেছে তার ভিতরে বিরাট একটা ধাক্কা এসে লাগলো তার অন্তরের মধ্যে প্রচন্ড ধাক্কা আসলো সে বল এ ধাবি ফালা কি মা আইতুক যাও তুমি চলে যাও এ সার দিনার তার বিনিময়ে তোমাকে কিছু করতে হবে না আমি তোমাকে দান করে দিলাম চলে যাও তুমি আল্লা কসম পরে আর কোনোদিন আমি আল্লাহর জীবনে আর করব না আমার আজকে বুঝ হয়ে গেছে আমি জঘন্য অন্যায় করেছি সারা জীবনে আমি আল্লাহর কাছে তবা করে ফেললাম আল্লাহ তালা যেন আমাকে আর কোনোদিন কোনো অপকর্ম না করান ওই রাতে তবা করলো সেই রাতেই তার ইন্তিকাল হয়ে গেল রাতেই তার ইন্তকাল হয়ে গেল সকালবেলা উঠে তার দরদা লেখা হয়ে গেল নিশ্চয়ই আল্লাহ তালা কেফেলকে ক্ষমা করে দিয়েছেন বনি ইসরায়েলীদের এরকম হতো কিন্তু তাদের কোনো কোনো জমানা এমন করেছে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 তার মধ্যে আল্লাহ চেতনা এনে দিয়েছেন ওই একটি মহিলা সে নিজে তার ইজ্জত বেঁচে গেল তার উজিলে আল্লাহ তালা এই লোকে তাও বা দিয়ে ফেললেন তাহলে মানিজ্জত নিয়ে থাকা আখ লাখকে হেফাজত করা চরিত্রকে কলুষিত না করা এটাতে কত বড় একটা আমল দেখতে পেলাম আমরা তার প্রমাণ নিজেকে শুধু না আরেকটি লোককে পর্যন্ত আল্লাহর দিকে নিয়ে এসেছে আর এখানে আরেকটি পাওয়া গেল যে তাও আল্লাহর কাছে এত প্রিয় জিনিস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 স্বৃহে অবস্থান করো কোশ্চিনটা হলো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা এবং পুরুষরা যে একত্রে কাজ করছে ব্যাংকে কাজ করছে বা কোন স্কুলে ইউনিভার্সিটি কলেজে কাজ করছে এই কাজটা করা কি জায় হবে আর দ্বিতীয় কোশ্চেন হল যে তারা যদি এরকমভাবে পুরুষ মহিলা একত্রে কাজ করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে তারা নিজেদেরকে কিভাবে এই আয়াতের পবিত্রতা রক্ষা গুরুত্বপূর্ণ করবেশ্ন এখনকার সমাজ বিভিন্ন দেশে যেভাবে আধুনিক সমাজ গড়ে উঠেছে পর্দার কোনো কনসেপ্ট কোন সমাজে নেই এখন মুসলিম জাতি যে যেখানে আছে তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করবে পর্দার কনসেপ্টকে ধরে রাখার জন্য এবং সেই জন্য আল্লাহ তালা ও কারণি কুন যে আয়তের আপনি রেফারেন্স দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা ঘরে থাকো মহিলারা মহিলাদের ঘরে অনেক কাজ আছে কিন্তু কোনো মহিলা যদি বিশেষ কারণে বাইক হতে হয় তাহলে সেখানেও তার কিছু নিয়ম নিয়মকানুন আছে পর্দা পুরুষদের যেমন কাপড় চলবে এমনভাবে পরবে যাতে করে তার সমস্ত শরীর ভালো করে আবৃত থাকে ঢাকা থাকে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 একটু মোটা স্বরে কথা বলার চেষ্টা করা একান্ত গায়ে গায়ে লেগে না বসা এবং একসঙ্গে বসতে গিয়ে কলিক যেভাবে আড্ডা দেওয়া শুরু করে দেয় সেগুলোকে অ্যাভয়েড করা যদি কারো কাজ করতে হয় তাহলে এই বিষয়গুলিকে সামনে রাখতে হবে এর বাইরে যদি আমরা চলে যাই গদালিকে প্রবাহে গা ভাসিয়ে দেই যেভাবে যাদের দিলে আলার কোনো ভয় নেই যারা আল্লাহর প্রতি ইমান আনেনি নি যাদের কাছে পর্দার কোনো কনসেপ্ট নেই তাদের মতো আমরা হয়ে যাই তাহলে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইসলামের মতো নিয়ামত দিয়েছেন ধন্য করেছেন যারা ইসলাম পায় নি তাদের মতো আমরা হয়ে যাব আমরা তো আল্লাহ তালার নিয়ামতের সন্তান পেয়েছি এই নিয়ামতকে আমাদের ভিতরে ধরে রাখতে হবে উদখুলুফ ইসলমে আফা আতিউল্লাহ আতিউর রাসুল আল্লাহ এবং তার রাসুল যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলোকে মানতে হবে এগুলো না তারা আল্লাহ তালার নির্দেশ অমান্য করার কারণে নাফরমান হয়ে যাবে এবং এক একটা কাজ কবিরা গুণা হয়ে যাবে আমরা একদিন আল্লাহর কাছে যাবো সেখানে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে কাজেই শুধু চাকরি পরিবেশ একদম বেমানান যেখানে এত বেমানান নয় কিন্তু সেখানে আমার ইসলামের আদাবগুলোকে অল দ্য ওয়ে মেনটেন করে যেতে হবে অন্যরা করবে না কিন্তু আমাকে করে যেতে হবে এই স্পিরিটকে কবে না কিন্তু আমাকে করে যেতে হবে এই স্পিরিটকে কম্প্রোমাইজ করা যাবে না আল্লাহ রবুল্লা আলম তফিকদান করুন আমাদের আজকের শেশন এখানে শেষ হচ্ছে রব আল আসসালামু আলাইকুম আহমতুল